আলহামদুলিল্লাহ সিরত পাখিরে আলোচনায় আমরা গত সপ্তাহে যেখানে থেমেছিলাম বিষয়টা একটু কারণ ছিল অথবা ইহুদিগঞ্জ কখন আক্রমণ করে বসে একটা চিন্তা ছিল যার ফলে রসুল সাল্লাম সতর্কভাবে ঘুমাতেন তিনি কিছুটা সতর্কতা অবলম্বন করতেন এই বিষয়ে হাদিফ এসেছে ওনার রাত্রি কাটাতে কিছুটা শঙ্কা করার কারণে এক রাত্রে বিশেষ করে তিনি ঘুমোতে পারলেন না জেগেই থাকলেন কিছুটা আশঙ্কা এসে গিয়েছিল তিনি বললেন মা আয়সা শুনলেন মনে মনে বা একটু শেয়ার করলেন আমার সাহাবিদের কোন নেককার সাহাবি যে আজকে এসে রাত্রা একটু পাহারা দিত তাহলে একটু ঘুমাতে পারতাম এরকম উনি ও অনমা আয়সার সঙ্গে কথা বললেন তখন অনেক রাত সাহাবিকে খবর দিবেন কি অবস্থা ওনার ঘুমে কষ্ট হয়ে যাচ্ছে তো বলেন যে তিনি বলার কিছুক্ষণের মধ্যেই কোন একজন মানুষের নড়াচড়া শব্দ পাওয়া যায় আর হাতের মধ্যে একটু অস আছে বোঝা যায় তারা শুরু বললেন মানহা দা কে কলা সাহায্য সাহাবি তিনি উত্তর দিলেন আমি হচ্ছেন আমি হচ্ছি রসুল জিজ্ঞেস করলেন মা যা কি মনে করে এখন কলা ওকাফি নসুল্লাহ আহ রুস তিনি বললেন যে আমার মনে আসলো রসুল্লাহ সাল্লা সাল্লামকে একটু পাহারা দেওয়া দরকার আমার একটু আশঙ্কা হয়ে গেল আপনার ব্যাপারে আমি আসছি আপনাকে একটু পাহারা দেব আপনি ঘুমানিম করলেন অতপর ঘুমিয়ে পড়লেন এই হাদিস থেকে যে শিক্ষা পাওয়া যায় এজর আল্লাহ রহমতুল্লাহ আলি যেদিন বুখারি শরীফের ব্যাখ্যা ফাতুল বারি লিখেছেন তিনি বলেন এই হাদিস একটা শিক্ষা পাওয়া গেল আমাদের জন্য আল আখদু বীরহাদে ওয়ালে রাসুমিন আদৌ যে সবসময়ে সতর্কতা অবলম্বন করা ভালো বিশেষ করে যাদের দুশ্মন রয়েছে দুশ্মনদের ব্যাপারে সতর্ক থাকাটা উচিত নবী করিম সাল নিজের আমল থেকে এটা বোঝা যায় আর দুই নম্বর হচ্ছে আল্লাহর ভরে তা করতে থাকবেই আল্লাহর হুকুম সাহায্যে কোন ক্ষতি হবে না হাসবুল আল্লাহ এটা যেমন আমরা বলবো তেমনি দুনিয়ার বিষয়ে প্রস্তুতি নেওয়া সতর্কতা অবলম্বন করা এবং পত্র জোগাড় করা এটা কি বিরোধী কাজ কি না এটা করলে কি না। কিন্তু আল্লাহ তাল্লাহ কি করবেন তা তো আমরা জানি না কিন্তু আল্লাহ তালা দুনিয়ার বিষয়গুলো সম্পর্কে আমরা যখন যেটা ফিল করি যখন যেটা করা দরকার মনে করি সেই করণীয় কাজটা করা উচিত আমাদের অসুখ হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা করতে না খালি বলি না আল্লাহ বাসা আল্লাহ তালাই সাফিয়াল আমরা তিনি ভালো করে দিবেন। এটা বলে বসে থাকবো এটাও বলবো আল্লাহর কাছে দোয়া চাইব কিন্তু চিকিৎসার ব্যবস্থাও করবো রিজিকের মালিক আল্লাহ তা আল্লাহ তাই বলে আমি কাজকর্ম করবো না আল্লাহ রিজিক দিলে কি আর কাজ করা লাগে নাকি শুয়ে শুয়ে খাওয়া যায় এই চিন্তা করব। করবো নাহিম সাল্লাই তিনি মাখলুক তিনি নিজে ওই কাজগুলো করা উচিত যেটা আল্লাহ তালা সমস্ত মাখলুকের কাছে চান কাজেই এই ব্যাপারে তিনি একজন দারে কথা চিন্তা করলেন এতে করে ওনার আল্লাহর ভোর তাকলের মোটেই কমতি হয়নি এটা কন্ট্রাডিকশন নয় এখানে আমাদের জন্য বিরাট একটা লেসন আছে যে আল্লাহর প্রতি তাওকলের পাশাপাশি নিজের করণীয় কাজ করতে বিরতা থাকা ঠিক নয় এই এক সাহাবি যখন বললেন ইয়ারাসল কি আমি বেঁধে রাখবো বাঁধতে হবে না আল্লাহর অকল করে সেরে দিলেই হবে আল্লাহ হেফাজত করবেন তিনি বললেন যে না উঁটটা বাঁধো এরপরে আল্লাহর ভরে তকল করা নিজের দায়িত্ব নিজে পালন করা এরপরে আল্লাহর কাছে বাকিটা যেন সেই শিক্ষা হাদিস আমরা পাই এরপরে তিন নম্বর শিক্ষা আছে যে যাদের ইসলামী দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় দায়িত্ব রয়েছে যাদের ব্যাপারে ইসলামী দুশ্মনদের অনেক আক্রোশ থাকতে পারে সুযোগ পেলে তাকে তারা হত্যা করে ফেলতে পারে ক্ষতি করতে পারে এইরকম বড় দায়িত্ব পর্যায়ে যারা উন্মতের দায়িত্ব পালন করেন তাদের ক্ষেত্রে যদি এরকম নিরাপত্তাহীনতা দেখা দেয় তখন বাকিদের কি করা উচিত নিজেরা এগিয়ে এসে তাদের নিরাপত্তার ব্যাপারে কিছু দায়িত্ব পালন করা উচিত এরপরে নবী করিম সাল্লাম তিনি আহ যেটা করলেন যিনি এই কাজ করবেন তিনি তাকে বলেন রাজুলান সালি হা সেন এক কোন কাজ করবে এরকম ভলনটিয়ারলি যারা না বলা সত্ত্বেও কোন কাজের দায়িত্ব নিজে মনে করি নেয় দিনের কাজে আল্লাহর কাজে এগিয়ে আসে এটা এক নেককার আলামত এবং লক্ষণ যেটা নবী করিম সাল্লাম বলেছেন এমন কোন নেক সাহাবি যদি আসতেন নে আসতেন সলেহ সাহাবি যদি আসতেন তাহলে এই কথায় উনি আসার কারণে বোঝা গেল এই সাহাবি একজন সলেহ পর্যায়ের মানুষ তারা সলে হয়ে যায় দেখা গেছে নিরাপত্তা দায়িত্ব পালন করতে রসুল উল্লাহ সালাম অনেক সতর্ক ছিলেন তিনি আল্লাহ তাওকরের পাশাপাশি সতর্কতা অবলম্বন করা কখনো গুরুত্বহীন মনে করেননি আরেকটি রেবায়ত এসেছে তিনি পড়তে দাঁড়িয়েছেন তখন মসজিদের সামনের জায়গাটা এমন কোন বেড়া ছিল না খোলা ছিল তিনি নামাজ পড়ছেন আর সামনের দিকে যে গিরিপথ আছে দুই পাহাড়ের মাঝখানে যে একটু খালি আছে ওই দিকে তিনি বারে বারে তাকাচ্ছিলেন ওখান থেকে থাকতে পারে নামাজ পড়া অবস্থায় তিনি তাকিয়েছেন নিরাপত্তার যদি এরকম কোন কারণ থাকে তাহলে এটা জায়জ আসে মনে করেন আপনি এমন এক জায়গায় নামাজ পড়তে হচ্ছে পড়ছেন এই সময় দেখা গেল যে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনার উপর আপনার জীবনের হুমকি হিসাবে কোনো আসতে পারে তাহলে আপনি তাকাতে পারবেন। কোন আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন যদি নর্মালি নামাজের ভিতরে এভাবে এদিকে এদিকে তাকানো ঠিক নয় এভাবে করে তাকানো ঠিক নয় সেদিকে তাকিয়ে থাকি কিন্তু যখন এরকম কোন জেনুয়ান রিজন থাকে তাহলে এটা যায় থেকে আমরা এরপরে আমরা দেখি দেখিগণ তাদের সহযন্ত্র অব্যাহত রাখছে তারা মহাজের আনসার কাউকে হাতের নাগালে পাওয়া গেলে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা তাদেরকে শিক্ষা দেওয়া যায় কিনা কেন তারা রসুল্লাহ সাল্লাহ আসালামকে জাগা দিয়েছে আনসারীগণ মদিনায় কেন মহাজের গণ হিজত করে মদিনায় ঐক্যবদ্ধ হচ্ছে তাদের শক্তি সংশয় করছে সঞ্চয় করছে এগুলোকে তারা পজিটিভলি নিচ্ছে না সাহেব আনহু তিনি বোখারে হাজি এসেছে তিনি গিয়েছিলেন ওমরা করতে রসুল মদিনা থাকা অবস্থায় সাহেব রাজু আল্লাহ আনু মদিনার বাসিন্দা তিনি মক্কায় গিয়েছেন ওমরা করতে আসলে এই চলছিল নবীম তারা কারো কারো সাহস আছে যে ওনাদের গায়ে সহজে হাত দিবে না কনফিডেন্স আছে এরকম প্রভাবশালী সাহাবিদের মধ্যে একজন সাহায্য ওমরা করতে এরপরে ওখানে গিয়ে তিনি ওনার জাহেলি জামানা থেকে কিছু লেনদেন ব্যবসা বাণিজ্য এবং এই কারণে কিছু সম্পর্ক ছিল খাতির ছিল কাফেরদের এক লিডার সঙ্গে উমাইয়া খালাফ বড় নাম করা লিডার কিন্তু এ আবার ওনার ওল্ড ফ্রেন্ড পুরনো বন্ধু এবং কিছু ব্যবসা বাণিজ্যের অংশীদার লেনদেন কিছু আছে কারণ সে যখন উমাইয়া ইবিন খালাফ যখন সাম দেশে সিরিয়ার দিকে যেতেন মদিনা হয়ে তখন তিনি সাদ সাহাদ রাজিয়াল বাড়িতে মেহমান হতেন ইসলামের আগ থেকে তাদের এই সম্পর্ক আছে তো ওই ভিত্তিতে আসছেন যে সে তো আমি তো তার বাড়িতে আমার আশ্রয় দিয়েছি আমি গেলে ওখানে তার ওখানে থাকলে আশা করা যায় আর কেউ উল্টাপাল্টা কিছু করবে না তখন তিনি তার ওখানে উঠলেন তো ওমাইয়া বললো সাহাদ কে যে আচ্ছা বুঝছি তুমি তো আমরা করতে আসছ কিন্তু এখন আমি যে তো ওদের লিডার যখন দুপুর বেলা আর দুপুর খুব গরম আর ওই তো হারামের এই এত কিছু শান ছিল না সাত ছিল না যে তুমি ঠিক মধ্য দুপুরে মানুষ খাওয়া দাওয়া করে গরমের চোটে যখন ঘরে মধ্যে কালা করে রেস্ট নেয় বাইরে না কেউ ওইসব গিয়ে তোমরা করি কেউ যেন তোমাকে না দেখে তোমার তোমাকে দেখলে তোমার কারণে আমিও বিপদে পড়বো তোমাকে হেল্প করতে পারবো না এরপরে ঠিক আছে তিনি গেলেন তা করতে গেলেন দুপুর কিন্তু ওই সময় আবু জাহাল আসে এখন সে কখন উনি তা অফ শুরু করে দিয়েছেন তো কাফেররা তা অফ করে তাদেরটা তো উল্টা পাল্টা আর উনি তো ইসলামী তো অফ করতেছেন ইসলামী আবু জহল বললো মক্কার লোকনা তো থেকে আসছে কে তো অফ করছে তো পাশে যে বলল যে তিনি নিজেই বলেন সাদা জেলা আনা সাদ আমি সাদ। সাদু জহল তখন বলল। ব্যাপার তো নিরাপত্তার সাথে আর তোমরা সঙ্গীর সাথে দিকে মদিরে জায়গা দিয়েছ আর তুমি এখন খুব নিরাপদে তা করতে এসেছ না তার মানে সে তাকে তাও করতে দেবে না তিনি বলছে হ্যাঁ আমি তা করতে আসি দেখি তখন দুইজনে খুব মল্লযুদ্ধ শুরু হয়ে গেল ধাক্কা ধাক্কি হাতাহাতি তাকে লক্ষ্য করে বললেন অল্লা ইনমানা আতানি আনুফা বিশাম তুমি যদি আজকে আমাকে তাফ না করতে দাও ঠিক মতো তাফ না করে ফেরে জ্যোতি হয় আমাকে মধ্যে তাহলে তোমার ব্যবসা বাণিজ্যের দেখাই দেব আমি কামা আশা আলাই কামিনা তুমি যদি আমাকে আজকে এই কাজ করতে নিশ্চিত করো বিরত রাখো করতে দাও না তাহলে এর চেয়ে আরো বড় এক বিপদে তোমাকে আমি ফেলে দেব মোদিনা রাস্তা তোমার জন্য নিরাপদ থাকবে না তোমার ব্যবসা সব চলে উঠবে তখন উমাইয়া এখন চিন্তা করলো উমাইয়া তো আবু জহালের কাছে বেকাদ উমাইয়ার ব্যাপারে যদি আবু জহাল বলা যায় এইরকম লক্ষ্যে মেহমান জারি করোনা এখন উমাইয়া খালাব বলে সাহাদ কে লক্ষ্য করে তার থেকে আর আবিল হাকাম আরে রাখো তো তুমি সাদ তুমি এই আবুল হাকাম মানে আবু জাহালি আমাদের এই এলাকার বড় লিডার তুমি জানো না তার উপরে এত বড় উঁচু আওয়াজে কথা বলো তুমি একটু আদবের সাথে বলো সে আসছে সাদকে থামাতে আর আবু জাহালের পক্ষ নিতে তো সাদিয়াল বেপারোয়া তিনি উমকে লক্ষ্য করে বললেন দা না আন কাহে তুমি থামো সুল আল্লাহ শোনো তোমার খবর বেশি ভালো না আমি শুনেছি রসুল বলেছেন যে ওনার হাতে তোমার মৃত্যু ঘটবে কোন এক সময় হলা ইয়া ইয়া আমার ব্যাপারে ঘুরছে নাকি তিনি বললেন হ্যাঁ তোমার ব্যাপারে বলেছে বলা আমার কপাল যদি মোহাম্মদ এটা বলেই থাকে তাহলে সে মিথ্যা কথা বলে নাই কারণ তার কোনো আর জালিম এটা বিশ্বাস করতে পারলো না ফালা মিয়া জাল বেদালিকে হাতটা জাল বেবাদার আর এই অবস্থায় এই কুফুরির মধ্যে উমাইয়া থাকলো এরপরে কিছুদিন পরে এই বছর খানিক পরে বারো কম সময়ের ভিতরে বদর যুদ্ধ হলো সেখানে সেখানে উমায় খালাফের মৃত্যু ঘটে গেল মুসলমানদের হাতে এরপরে এইভাবে চলছে মক্কার লোকেরা প্রস্তুতি নিচ্ছে মদিনাকে মদিনা অ্যাটাক করার জন্য তাদের প্রস্তুতি চলছে তারা জানে যে মদিনায় শক্তি জোগাড় হয়ে গেছে মুসলমানদের এই শক্তিকে যদি এখনই নিঃশেষ না করে দেওয়া যায় তাহলে তাদের জন্য বড় বিপদের দিন আছে কারণ মক্কা এই আল্লাহর ঘরকে সেরেক থেকে উদ্ধার করে তবহিদের দিকে আনার জন্যই অবশ্যই নবী মোহাম্মদ সাল্লা মিশন কাজ করবে এইজন্য তারা চিন্তা করলো যে আমাদেরকে প্রস্তুতি হবে কিভাবে মোদিনে অ্যাটাক করে রসুল্লাহ সাল্লাহামকে তারা নিঃশ্বাস করবে মহাদের দিকে হত্যা করবে আর আনসারিদেরকেও যদির পারে তারা ক্রাইম করেছে কেন মহাদেদেরকে জাগা দিয়েছে দিয়েছে। তখন থেকেই তারা জামান প্রস্তুতি নিচ্ছে এদিক থেকে রসুল উল্লা সাল্লাহাম নিজেও প্রস্তুতি নিচ্ছেন কারণ তিনি জানেন এত শান্তিময় দিন দিকে যাবে না তারা অ্যাটাক করতে আসবে এবং তিনি এবং সাহাবিদিকে প্রস্তুত থাকতে হবে ট্রেনিং এর দরকার আছে প্রস্তুতি আবদুল ইমিন উবাইকে গত সপ্তাহ আমরা শুনিশা চিঠি দিয়েছে যে তুমি ভিতর থেকে কাজ করা আমরা বাইরের থেকে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ তালা জাহাজের আয়াত করে ফেলবেন কিছুদিন মধ্যেই আর এই মুহূর্তে জেহাদের কিন্তু আগে তো মক্কা জেহাদ করেছেন ওনারা এক ধরনের সেই জেহাদটা হল জেহাদুল নফ জেহাদুল সাইতন এরপরে আসলো জেহাদুল কুফার জেহাদুল মুনাফিন মমিনের জিন্দিগিতে আগে বড় একটা জেহাদ আছে সেটা হচ্ছে মুনাফেক তাদের সঙ্গে মুসলমানদের অনেক সময় দুশ্মনের কারণে যুদ্ধ করে ফেলতে হয় এই চারটি পর্যায়ে আছে তো মুসলমানদেরকে মক্কি জিন্দিক তার বিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাদেরকে নফ্সের সঙ্গে জেহাদ করে ওনাদের একটা বড় মানকে নিশ্চিত করেছেন এবং নফসের সঙ্গে জেহাদ করতে গিয়ে যখন কামিয়াব হয়েছেন শয়তানের সঙ্গে জেহাদ করা সম্ভব হয়েছে তারপরে আল্লাহ তালা বদরের যুদ্ধ ওনাদেরকে ইসলামী দু সঙ্গে যুদ্ধ করিয়েছেন এরপরে কিছু মো নাফিক ছিল তাদেরকে ওনারা অনেক মোকাবিলা করতে হয়েছে এরপরে আস্তে আস্তে কিছু টুকটাক বদরের আগে কিন্তু বেশ কয়েকটা ছোটখাটো অভিযান হয়েছে বড় যুদ্ধ নয় কিন্তু বোহার এবং মুসলিমের রিবায়ত আবু ইসহাক রাজি আল্লাহ বলেন কিন্তু ইলা আমি জাই দেবনে আরকাম এর পাশে ছিলাম ওনাকে অনেক পরে নবী করিম সাল ইন্তেনা আসারা তিনি বলেন তিনি উনিশটি যুদ্ধ করেছেন ১৯টা যুদ্ধ উনিশ আমি জিজ্ঞেস করলাম জায়দেব আর কমকে আবু শাহ বলেন কাম গাছ আপনি কয়টা শরীর ছিলেন যুদ্ধে ছিলাম তারপর জিজ্ঞেস করলাম আউ্ল কোন যুদ্ধটা সর্বপ্রথম শুরু হয়েছে সেটার নাম ছিল আলো ওসাই আবিল ওসাই এই একটা রেওয়াজ আসছে তাহলে দেখা যায় আমরা তো জানি প্রথম যুদ্ধ বদর এটা মেইন মানে কিন্তু এর আগে ছোটখাটো অনেকগুলো হয়েছে সেগুলোর খবর কোরআনে পাকে এসেছে যেমন বাদার বড় একটা প্রথম বড় যুদ্ধ এরপরে ওষুধ এরপরে খন্দাক খাইবার ফাঁতা হনাইন তাইফের ওখানে তাবুক এই কয়টা বড় বড় যুদ্ধ হয়েছে বা অভিযান হয়েছে এগুলোর ব্যাপারে কোরআন সুস্পষ্টভাবে আয়াত সুস্পষ্ট করা হয়েছে কোরআনে এগুলার ঘটনা রয়েছে এ সমস্যা কিছু ঘটার আগে সর্বপ্রথম নবী করিমস্লাম মক্কা যখন থাকলেন বারে উনি যখন দাওয়াত দিচ্ছেন আল্লাহ আল্লাহতালা দাওয়াতের কিছু ফল দিলেন কিছু সাহাবি কবুল করলেন কে মেজোরিটি দুশ্মনী করা শুরু করে দিল কিন্তু আপনাকে করা হয়েছে আর মুশ্রেকদের এই সমস্ত বাধা বিপত্তিকে আপনি পরোয়া করবেন না কাজ চালিয়ে যান এরপরে তারা যখন আক্রমণ করতে আসে তখন কিন্তু পাল্টা যুদ্ধ করার জন্য সাহাবিরা মাঝে মাঝে প্রস্তাব করেছিলেন ইয়া রাসুল্লাহ আমরা তো মোটামুটি জান দিতে প্রস্তুত আছি আপনি হুকুম করলে আমরা ওদেরকে মোকাবিলা করি তখন তিনি বলেন আল্লাহ তারা পারমিশন দেয়নি আল্লাহ তারা নিজেই বলেন তোমরা এখনো ইগনোর কর ক্ষমা কর তারা দুষ্ট করলেও যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশ না আসে মাকি জিন্দিগি তে তেরো বছর এই জন্য অ্যালাউ করা হয়নি নির্দেশ আসেনি এরপরে নবী করিমস্লাম আসলেন তখন সেখানে তো মুসলমান থাকল মদিনার সমাজ মুশ্রেকরা আছে যারা মূর্তি পুজো তখন কিছু লোক করত ইহুদি সম্প্রদায় আছে এবং এইভাবে আল্লাহ তারা তখনও মদিনায় প্রথম দিকে বললেন ওই হুকুম ফাহ উবাই। জমি করেছে হৃদিরা কষ্ট দিয়েছে মোনাফিকে ডিস্টার্ব করেছে তখন বলেছেন কিছু করলে তোমরা এখনো সশস্ত্র কোন যুদ্ধের দিকে যেও না ফাফু আশফাহু হাতাই আতে আল্লাহ হবে আমি ইন্তজার করো আর এর আগে ইগনোর করা ক্ষমা করো মাফ করে দাও আর বাড়াবাড়ি যাতে না হয়ে যায় এভাবে সাহাবিরা জানেন যে সবর করতে হবে কিছু করার নাই আল্লাহ তালা আর নসিহত করলেন সুরা আল ইমরানের একশো ছিয়াশি নম্বর আয়াতে মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন মদিনায় তোমরা যারা কিতাব বলা ছিল এর আগে আহলে কিতাব ইহুদিন আসার বিশেষ করে মদিনায় বেশি সংখ্যা ইহুদী ছিল তাদের কাছ থেকে তোমরা অনেক কষ্টকর কথা শুনবে আচার ব্যবহার পাবে দুশ্মনি পাবে অমিন আল্লাহিন আশ্রাকু যারা মুশরেক করে তাদের পক্ষ থেকে আজানা তোমরা অনেক কষ্ট পাবে কিন্তু এই কষ্টের মোকাবিলায় আবার অস্ত্র হাতে নিয়ে লাগবে এই কষ্টের মোকাবিলায় ধৈর্যের সাথে তোমরা যদি চলো থাকো সবর অবলম্বন করো তাহলে আর আল্লাহকে ভয় করো তাহলে মনে রাখো এইরকম করে টিকে থাকা ধৈর্য সবর কে মেনে চলা অত্যন্ত আল্লাহ তালার কাছে খুব দৃঢ় সংকল্পের কাজ এটা অনেক দামি জিনিস আল্লাহ আল্লাহতালার কাছে তোমরা সবর করতে থাকো কোন অ্যাকশন যেও না এবং তারা কেন তোমাদেরকে কষ্ট দেয় তার কারণ হচ্ছে সোয়াল বা একশো নয় নম্বর আয় তালা বলেন আহলি কিতাব কিতাবের অনেকে ইহুদিন আসারদের তারা আহ চায় তোমাদেরকে ইমানের পরে পুনরায় কাফের বানিয়ে ফেলতে কুকুরের দিকে নিয়ে যেতে তোমাদেরকে কোন সময় প্রেশার দিয়ে তারা সেদিকে নিয়ে যাওয়া যায় কিনা এরকম চেষ্টা করে এটা কেন করে মিন হাসা দামিন তাদের নিজেদের মধ্যে যে মনের মধ্যে যে হিংসা রয়েছে তোমরা এত ভালো তরিকায় আছ সহি তরিকায় আছো আর তারা পথভ্রষ্ট তরিকায় আছে কিন্তু স্বার্থের কারণে ছাড়তে পারে না এই জন্য তোমাদের ব্যাপারে তাদের সাংঘাতিক হক এটা এই জন্য নয় যে তারা বুঝে না ইসলামটা কি ঠিক না বেঠিক তারা ভালো করে জানে হক কোনটা পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে তারা পথ বিভ্রান্ত হয়ে গেছে তোমরা কেন হক পথে থাকবা তোমাদেরকে তারা সরিয়ে নিয়ে আসতে চায় তাদের মনের হিংসার কারণে এখনো তোমরা থামো থেমে যাও ইগনোর করি করোনা মোকাবিলা করোনা যতক্ষণ আল্লাহ নির্দেশনা দিচ্ছেন এমনকি আবদুল আব্বাস আহমা বর্ণনা করেন যে আব্দুর রহমানা যখন মক্কা এসেছিলেন তখন নবীত করেননি ওই সময় থেকেই ওনারা বললেন যে আমরা যখন সেরেকের হালতে ছিলাম মদিনা বাসীরা তখন কিন্তু আমাদের অনেক সম্মান ছিল মক্কা জানতো যে আমরা অত্যন্ত সম্মানিত মানুষ তারা সাংঘাতিক সম্মান আমাদের কমছে না বাড়ছে বাড়ছে তো এখন কেন আমরা মাথা মাথা করবো কেন চুপ করে থাকবো ওরা উল্টো করে অ্যাকশন নেব তো তিনি তখন বললেন ইনি অমির তুবিন আফে ফালু এক পর্যায়ে এই পরিবেশটা এখন টাইম হয়ে গেল ওলাদেরকে বেশ কষ্ট হয়েছে সাহাবীদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি বলতেন যে তোমরা রক্তপাত করা যাবে না তোমরা দোয়া করো আল্লাহ এবং তার ফলে ওনারা মক্কা থেকে হিজরত করে আবেশে নিয়ে আসলেন কেউ অন্য জায়গায় চলে গেলেন কেউ যন্ত্রণা শাহাদ বরণ করলেন কিন্তু তারপরে আহ এলাও করেনি এরপরে আস্তে আস্তে মদিনায় এখন সময় আসলো এই এই সমস্ত তারা যখন ষড়যন্ত্র করছে এই সময় আল্লাহ রাবুল আলমিন মক্কাবাসীদের এগুলোর মোকাবিলা লোকদের প্রস্তুত হতে আল্লাহ নির্দেশ করলেন পর্যন্ত আল্লাহ এখন নাজিল করে দিলেন আয়াত মোদিনা আর মুসলিমদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আলা দেওয়া হয়ে গেছে যাদেরকে উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারা জুলুমের শিকার হয়ে গেছে তাদের জন্য এখন আল্লাহর পক্ষ থেকে অনুমোদন এসে গেছে যুদ্ধ করার জন্য নিশ্চয়ই আল্লাহ তালা এদেরকে যুদ্ধ ক্ষেত্রে সাহায্য করতে আল্লাহ সক্ষম তাহলে তোমরা এখন যদি প্রস্তুতি নিতে থাকো যদি ময়দান এরকম ঝাপিয়ে পড়তে হয় আল্লাহ তালা তোমাদেরকে একলা সাহায্য করবেন যারা তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে। শুধু এই অপরাধের কারণে তারা বলেছিল আল্লাহ আমাদের রব আর কোন অপরাধ তাদের ছিল না যদি আল্লাহ এরকম কে কোন মানুষ দ্বারা লঙ্ঘনকে আল্লাহ না থামিয়ে দেন তা না হলে সওয়ামে হচ্ছে খ্রিস্টানদের ছোট খাটো মাবুদ খানা তাহলে সওয়ামে ধ্বংস হয়ে যাবে এগুলাকে অন্য আল্লা এগুলাকে ভেঙে ফেলবে যেটা আরেকটা সাইজে বড় ও সলাওয়াত উন ও মে সাজেদ আর সলাওয়াত বলা হয় ইহুদিদের সিনাগরকে আরবিতে তাহলে ইহুদিদের ধর্ম পালনের যে জায়গা সেটাকেও তারা অন্য আল্লা ধ্বংস করে দেবে আল্লাহ উচ্চারণ করা হয় এগুলোকে আল্লা দু গুড়িয়ে দেবে যদি তাদের জুলুমকে না থামানো হয় এই জন্য যুগে যুগে আল্লাহ যুদ্ধ জেহাদ করা বিভিন্ন আমি কেরাম তার উম্মতের উপরে খরচ করে দিয়েছেন সেই খবর নাজির হয়ে গেল মুসলমানদের জন্য আল্লাহ অবশ্যই সাহায্য করতে আসে যারা আল্লাহর পথে গিয়ে আসে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ তালা অনেক শক্তিশালী এবং অপরাজিত তাকে কেউ পরাজিত করতে পারে না আল্লাহ সাহায্য করবেন যাদেরকে আল্লাহ জমিনের মধ্যে কখনো ক্ষমতায় বসালে তারা নামাজ কায়েম করবে আর জাকাত দান করবে ও আারু বিল মারু ফিও আর আরেকটি কাজ করবে তারা মানুষকে ন্যায়ের দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে অন্যায় কাজ থেকে গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখবে কোন দেশে যদি আল্লাহ ইসলামের হুকুমত কায়ে করে দেন তাহলে ইসলামের হুকুমতের কয় দফা কর্মসূচি এখানে আসলো চারটা এক নম্বরে নামাজ কায়েম করা দুই নম্বরে জাকাত আদায় করে ঠিকমতো বন্টন করা তিন নম্বরে নেক কাজের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি সবাইকে নেক কাজের দিকে ডাকার ব্যবস্থা করা গুনার কাজ থেকে বিরত থাকার ব্যবস্থা করা চার নম্বর এই চারটি কাজ হলো ইসলামী হুকুমতের স্থায়ী কর্মসূচি এই কাজগুলো শয়তান পছন্দ করে নাকি খুব পছন্দ করে এই জন্য শয়তান চায় যে কোন জায়গায় ইসলামী হুকুমত কায়ে না হোক তার তার চেলা চামুনটাকে লাগিয়ে দিয়েছে বলিনেবর আর সর্বশেষ পরিণাম ফল নিশ্চয়ই আল্লাহ কাজ করলে আল্লাহ তার রবীন্দ্রে মুসলমানদেরকে সাহায্য করবেন এই সুসংবাদ চলে আসলো মদিনার মুসলিমদেরকে আল্লাহ রেডি করছেন এখন সামনে বদর আসছে আল্লাহ তো জানেন মুসলমান্লাহ তো জানেনা কয়েক মাস পরে বদর যুদ্ধ হবে কাজে এই মুসলমানদেরকে আল্লাহ তালা রেডি করছেন এই আয়াত দিয়ে আল্লা আমাকে এক পর্যায়ে বলছিলেন যে কোরআদেরকে আগুন লাগিয়ে গালিয়ে ফেল সুযোগ পেয়ে গেল যখন পাবা কুলতর কুলতুরব ইন ইয়াস লাগু রাশি ফাইয়া উহু যে আল্লাহ আমি এটা কেমনি করি কারণ এটা করতে গেলে তো আমার তারা আমার খুব তারা তো এটা দেখলে তো তারা এসে আমাকে ফিজিক্যালি অ্যাটাক করে আমার মাথা গুঁড়ো করে দিবে তখন তিনি বললেন অর্থাৎ আল্লাহ তালা চাইলে আগুন লাগিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন আমার সঙ্গে আল্লাহ এই কথা বললেন আমি বললাম যে না তাহলে যাব আল্লাহ আর তারাও আসবে আমাকে কাম করে মানে আস তো আল্লাহ তালা তখন বললো যে ঠিক আছে এটা যদি না করো তাহলে তাদেরকে বহিষ্কার করে দাও যার থেকে যেভাবে তারা তোমাকে বহিষ্কার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যেভাবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তুমি এই পর্যায়ে টাকা পয়সা খরচ করো আমি তোমাকে টাকা পয়সা খরচ করার জন্য ব্যবস্থা করে দেব আর তুমি যদি তোমার বাহিনী রেডি করে ফেলো আমি দরকার পাঁচ গুণ আমার বাহিনী পাঠাবো তাদের সঙ্গে আল্লাহর বাহিনী কোন বাহিনী ফেরত বাহিনী এভাবে করে আল্লাহ তালা ওনাকে উৎসাহিত করছেন শুধু নয় মদিনার আশেপাশে কবিলা গুলার অবস্থা কি দেখো এখানে পজিটিভ আছে কিনা ওরা ওখানে আসে খোঁজ খবর কি না এই কবিরাগুলোর আশেপাশে যেগুলো আছে এগুলোর সঙ্গে মক্কা লোকেরা যোগাযোগ করে কোনো পরিকল্পনা করে কিনা এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং বিশেষ করে মক্কার লোকদের শক্তি হচ্ছে শরিয়ার ব্যবসা তারা কিন্তু ব্যবসায়ী সম্প্রদায় তাদের অর্থনীতিকে দুর্বল করার জন্য তাদেরকে ব্যবসা বাণিজ্যের রাস্তায় আমরা তাদেরকে বাধা সৃষ্টি করব। আর ওখান দিয়ে তারা অস্ত্র অস্ত্র কিনিয়ে আনবে সিরিয়া থেকে সেটা আমরা ব্যারিকেড সৃষ্টি করতে হবে এই রাস্তায় তাদেরকে আমরা ঢুকতে দেব না রাস্তায় ব্যবহার করতে দেব না তারা কখন কখন আসতে পারে এবং পাওয়া গেলে তাদেরকে ধাওয়া করা এবং প্রয়োজন তাদের কাছ থেকে দুশ্মনের কাছ থেকে অস্ত্র শস্ত্র টাকা পয়সা এগুলোকে নিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানের মতো পরিস্থিতি চলতেছে এগুলা তাদের হাত থেকে কেড়ে নিয়ে আসা এইভাবে অনেক তিনি কাজ করলেন তো সর্বপ্রথম তিনি ছোট্ট একটা বাহিনী পাঠালেন কয়েকটা বাহিনী পাঠিয়েছেন এই বদর যুদ্ধের আগে এক নম্বর ছোট বাহিনী বা ছোট্ট একটা যুদ্ধ অভিযানে ছোট্ট একটি দল এটাকে বলা হয় সারিয়া সাইফিল বাহা। ওনার সময় যে যুদ্ধগুলো গুলো হয়েছে নবী কার্লা জামানায় এই যুদ্ধগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সারিয়া একটা হচ্ছে গ্রাজওয়াহ যারা আরবি পড়েন সারিয়া বহু সারায়া, সার বহু বচন যে সমস্ত অভিযানে যুদ্ধের অভিযানে নবী করিম সালাম স্বয়ং অংশগ্রহণ করেছেন এগুলোকে বলা হয় গাজোয়া আর যেগুলোতে তিনি অংশগ্রহণ করেননি তিনি বাহিনী পাঠিয়েছেন সাহাবিদের ছোট ছোট দলকে পাঠিয়েছেন এগুলোকে বলা হয় সারিয়া তা প্রথম সারিয়া যুদ্ধ অভিযানে তিনি পাঠান যে গ্রুপকে এটাকে এটা ওই মদিনার থেকে একটু দূরে আরব সাগরের তীরের দিকে একটা এলাকায় তিনি পাঠিয়েছেন বাহার মানি সাগর সিফুল বাহার অর্থাৎ সমুদ্র উপকূল সিফ মানি উপকূল সমুদ্র উপকূলের একটা বাহিনী এই উপলক্ষে তার নাম হয় এখানে এটা তিনি পাঠান আলারা আলার সব আশোমিন মহাজের হিজরি প্রথম বর্ষেই হিজরত করার সাত মাস পরে সাত মাসের মাথায় তিনি ছোট্ট এই বাহিনীটি পাঠান আর তিনি এই ছোট্ট বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মোতালা এর দায়িত্ব দেন এবং সেখানে তিনি ৩০ জন ঘোড়সওয়ারকে দিয়ে এই বাহিনী পাঠান তিরিশ জন সৈন্যবাহিনীর সংখ্যা এবং নবী করিম সাল নিজে যুদ্ধের ফ্লাগ বানিয়ে দিয়েছেন সাদা কাপড় দিয়ে তার দায়িত্ব দিয়েছিলেন আল উদ্দেশ্য ছিল যে এই সময় সিরিয়া থেকে তাদের যে বাণিজ্য প্রতিনিধি দল বাণিজ্য কাফেলে আসছে সেটাকে অ্যাটাক করা সেই সেই বাণিজ্য কাফেলের মধ্যে স্বয়ং আবু বাহিনী নিয়ে সে সিরিয়া যায় এবং সেখান থেকে ফেরত শুরু করে ওরা তাকে আটকানোর জন্য যখন তারা সিফল পাহাড় এলাকায় আসলো উপকূলের কাছাকাছি রাস্তায় তারা একটু মদিনাকে অ্যাভয়েড করে একটু সাগরের পাশে দিয়ে যাওয়ার জন্য ড্রাইভার ড্রাইভারসনে গিয়েছিল ওনারা ফলোপুর ওখানে গিয়েছিলেন তখন তারা মুখোমুখি হয়ে গেলেন দু উভয় দল মদিনার তিশ জনের বাহিনী আর তাদের তিনশো জনের বাহিনী কাছাকাছি হয়ে গেল ওইখানে তখন আহ মাসি ইবনে আমরাল জুহানি নামে এক লোক ছিল ওই এলাকার বসতি যেখানে আছে বেদির পল্লী সেখানকার তিনি নাম করা একজন লিডার আমরাল জোহানি ওনার সঙ্গে আবার দুই গ্রুপের সম্পর্ক যুদ্ধবিগ্রহ বাধ্য মধ্যস্থতা করা দিলেন শেষ পর্যন্ত যুদ্ধ থেমে গেল যুদ্ধ হয়নি সে বুঝাই শুনে হামদার দিলা মদিনায় পাঠিয়ে দিল আর আবু হাল তার বাহিনী নিয়ে যুদ্ধ হয়নি এরপরে আসলো সেটা হলো আরব সাগরের তীরে বা লোহিত সাগরের তীরে রাবেগ নামে একটা ছোট্ট বন্দর আছে মধ্যে সেখানে যেটা মদিনার থেকে মক্কা মদিনা মাঝখানে আরব সাগরের দিকে ওখানে তিনি পাঠালেন আহ ওবাই নামে ওনার এক চাচাকে পাঠালেন বা আট মাস পরে আগেটা ছিল সাত মাস পরে তার এক মাস এটা পাঠালেন তিনি এখানে তিনি সাদা ফ্ল্যাগ হাতে তুলে দিলেন মেস্তা ইবন তার দায়িত্ব দিলেন ফ্ল্যাগ ক্যারি করতে এখানে মুসলমান বাহিনীর সংখ্যা ছিল ষাট ষাট জন সবাই কিন্তু বাণিজ্য বহর নিয়ে আহ তার সঙ্গে আসে দুইশ লোক আচ্ছা এখন উভয় গ্রুপ একটু দূর থেকে দেখতেছে ওই গ্রুপ ওখানে এই গ্রুপ ওখানে কাছাকাছি হয়ে গেল হয়ে গিয়ে তারা দূর থেকে কিছু সামান্য তীর মারামারি হলো এই গ্রুপ ওই দিকে তীর স্যুট করলো ওই গ্রুপ এদিকে তীর স্যুট করলো এক ধরনের যুদ্ধ যুদ্ধ ভাব আর কি সামনাসামি হয় এতটুকু না দূর থেকে কিছু স্যুট করার কাজ হলো আহ পর্যন্ত সেখানে শাহিনে আবি অকাশ রাজ আনহু ওনার তীর যখন মারলেন তিনি প্রথম তীর আর ওই গ্রুপের সঙ্গে ছিলেন দলের মধ্যে একজন ছিলেন মেঘদা দিন আমার রাজি আল্লাহানু তিনি কিন্তু আসলে মুসলিম ওনার উদ্দেশ্য ছিল এদের সঙ্গে এসে কোন রকমে পালিয়ে গিয়ে মুসলমাদের মদিনা ঢুকে পড়বেন তিনি যুদ্ধ তিনি কাজ করে এক মত ফানদের এখানে চলে আসলেন মুসলিম সাহাবি তাদের মধ্যে ছিলেনা চলে আসলেন আর তারা মক্কা দিকে চলে গেল এখানে যুদ্ধ হওয়ার উপক্রম হয়েও কিছুটা সামান্য আল্লাহ করাচ্ছেন নবিক আলু আলমান পাঠাচ্ছেন কি ট্রেনিং হচ্ছে এগুলো মাস্রাহ আছে বড়টার মধ্যে নামানোর আগে ট্রেনিং চলতেছে এরপরে তিন নম্বর সারিয়া এলাকায় এটাও ওই অনেকটা আরব সাগরের বা লোহিত সাগরের পাশে একটু দূরে মক্কামুদিনা মাসখানে এখানে আরেকটি বাহিনী তার লিডার ছিলেন সাহায্য আবি আকাস তিনি কমান্ডার হয়ে এখানে গেলেন এটা হলো নয় মাসের মাথায় হিজরতের পরে নয় মাসের মাথায় আর এখানে তিনি একই সাদা ফ্লাগ দিয়ে উঠিয়ে দিলেন উপলক্ষে ভেঙে আসলেন এটা উদ্দেশ্য ছিল যে ওই কোরাইডের বাহিনী বাণিজ্য কাফেলাকে অবরোধ করা তারা যাতে না যেতে পারে এরপরে তারা খুব হাঁটতেন দিনের বেলায় লুকিয়ে থাকতেন রাতের বেলায় হাঁটতেন যারা ওই ওরা যেন খবর না পায় যে ওনারা মুখ্যমন্ত্রী বাহিনী আসছে এবার কয়েকদিন হাঁটতে হাতে যখন ওখানে পৌঁছলেন তখন পৌঁছে পরে শুনলেন এই তো গত রাত্রে তারা এখান থেকে পার হয়ে চলে গেছে নিরাপদে কাজে এখানেও যুদ্ধ হলো না ওনারা মদিনায় চলে আসলেন কোনো যুদ্ধ ছাড়াই গেইন এন ওরা ট্রেনিং হলো এই যুদ্ধের ট্রেনে ফাঁকে দিয়ে এখন মোদিনায় আর কিছু ঘটনা মদিনায় কিছু সাহাবির ইন্তেকাল হলো হল প্রথম ইন্তেকাল হলো সাহাবির ইন্তারিদের মধ্যে অনেক বড় মুরব্বী ছিলেন নবীকারী ইমসাল সাল্লাম মদিনায় আসার আগেই তিনি ইসলাম কবুল করে ফেলেছিলেন মদিনায় বসে এমনকি যখন নবীকারী ইমসা মদিনা এসেছিলেন তিনি কুলসুম ইবনুল হেদেম এর বাড়িতেই মেহমান হয়েছিলেন ওনার লজিং মাস্টার ছিল লড়িতে মেহমান ছিলেন দাফন কাফন করলেন এই কোবা এলাকায় গিয়ে আরেকজনের ইন্তকাল হয়ে গেল সাহাবি ওনার নাম হলো আস আদিব আর আদি আল্লাহ আনহু যিনি হিজরত নয় মাস্টার মাথায় তিনি ইন্তকাল করলেন ওনার উনি অসুস্থ পড়েছিলেন গলার মধ্যে এক ধরনের ইনফেকশন হয়ে গেল ওনার স্বাভাবিক এই ইনফেকশনটাকে বলা হয় ইনফেকশনটাকে বলা হয় আর বিতে রোগের নাম আর কি বর্তমানে এগুলো বলা হয় না আর জাবাহা রোগের নাম হচ্ছে জাবাহা মানে জবাই থেকে অর্থাৎ যেখানে জবাই করে মানুষ মানে গরু ছাগলকে ওই জায়গাটার মধ্যে হালাকার এখানে এই রোগটা হয় এই রোগের লক্ষণ যা দেখা যায় লক্ষণটা হচ্ছে এখানে এক ধরনের ইনফেকশন হয় হয়ে এটা ইনফেকশনটা আসলে যা বোঝা গেল বর্তমান জামানায় ক্যান্সারের মতো আর কি আরো দেশে এখন তো মডার্ন থেরাপি আছে তাই না করে তখন থেরাপি ছিল জানেন আগুন দিয়ে শেঁক দিত তা নবী করিমস্লাম ওনাকে এরকম গরম লোহার পাতকে কে আগুনে সেকে ওখানে সেঁক দিয়েছিলেন তাতে ওনার চিকিৎসা হয় কিন্তু এসে পর্যন্ত আল্লাহর ইচ্ছা ওনার ইন্তালাম নিজে গোসল দেওয়ানোর কাজ করেছেন নিজে কাতন পরিয়েছেন এবং জানাজা সামনে এগিয়ে গিয়ে জানাজা নিয়ে গেছেন এবং এই প্রথম সাহাবিকে আনসারী সাহাবিকে তিনি বাকি কবরস্থানে দাপন করেন এটা ছিল এর আগে মোর্শেদদের কবরস্থান এখন আসতে আসতে মোর্শে মাদের কবরস্থানে পরিণত হয়ে গেল এবং এই আসাদারা রাজি আল্লাহ আনহু ছিলেন আসার আগে প্রথম জুমা যিনিকাল হয়ে গেল এটা এরপরে হিজরতের পরে এক বছর পার হয়ে গেল দ্বিতীয় বৎসর শুরু হয়ে গেল হিজরতের এই বছর একটা গাজোয়া শুরু হলো গাজো বদরের আগে গাজবা এই গাজবাহ স্বয়ং নবী করিম সাল সেখানে নিজে আবহাওয়া এটা নাম হয়ে গেছিল গাজ আবুয়া সফর মাসে এবং বারো মাস পরে হিজরতের সফর মাসে এই যুদ্ধটার জন্য তিনি আসেন যুদ্ধ অভিযানে আসেন এখানে তিনি নিজে ছিলেন এবং হামদার্জি আলাহ আনুকে ফ্লাগ ধরার জন্য দায়িত্ব দিয়েছেন এরপরে মোদিনাতে তখন তিনি যখন বেরিয়ে আসেন মদিনা এখানে প্রায় দুই সপ্তাহ ছিলেন তিনি এই অভিযানে এই দুই সপ্তাহের জন্য মদিনার শাসক হিসেবে মদিনার লিডার হিসেবে তিনি ওনার সাহাবি শাহাদুকে ওনার খলিফা নিযুক্ত করে এসেছিলেন টেম্পোরারিলি ওনার নায় নিযুক্ত করে এসেছিলেন আর তিনি প্রায় সত্তর জন মহাদির সাহাবিকে নিয়ে আসেন কোনো আনসারিকে আনেন নাই আনসার নানা কারণ হচ্ছে যে বহিষ্যতের মোকাবিলা করার জন্য আগে আমরা মুহাজুড়ে যারা আসি তারা রিস্ক নেই তোমাদেরকে কম রিস্কে রাখি এটা তিনি করেছেন তারপরে যেটা হচ্ছে ইচ্ছা ছিল ওই তাদের কাফেলাকে ধরা কিন্তু শেষ পর্যন্ত মারিজ বাণিজ্য কাফেলা খবর পেয়ে তারা কুইকলি প্রত্যাবর্তন করে ফেলেছে তারা পাশ কেটে চলে গেছে ওনারা তাদেরকে মিস করেছেন যুদ্ধ হয়নি এগেইন আলার পক্ষ থেকে আরেকটা ট্রেনিং হলো আরকি আর ওই কবিতা করলেন পক্ষে রাখা যাতে কখনোই তারা মক্কার কাফেরদের পক্ষ অবলম্বন না করে তাদেরকে শেল্টার না দেয় তাদেরকে সাহায্য না করে কি সুন্দর যুদ্ধের স্ট্র্যাটেজি না তিনি একজন সত্যিকার রাষ্ট্র এবং তিনি একজন সত্যিকার সেনাপতির মতোই তার যুদ্ধের স্ট্র্যাটেজি তিনি ঠিক করছেন সেখানে তিনি কবিলা আছে তার লিডার সঙ্গে বসে আলাপ করে তার সঙ্গে তিনি চুক্তি করলেন যে তারাও মদিনা লোকদের সঙ্গে সন্ধ্যি করে চলবে কখনোই তারা মদিনা লোকদের বিরুদ্ধে নেবে না এবং মক্কা লোকদের সঙ্গে তারা যদি তাদেরকে ইনভাইট করে মদিনার লোকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দেওয়ার জন্য তারা কখনো যেন না যায় তাদের সঙ্গে সেটার নাম হল গাজওয়াত আবুয়া তিনি আরেকটি অভিযানে গেলেন পরের বছর বা কিছুদিন পরে এটা ছিল সফর মাসে আগেরটা পরের গাজ আবুয়াত নামে আরেকটি যুদ্ধ এটা করলেন তিনি তারপরের মাসে এর বেলাবল মাসে তখন হিত হতে পারে তেরো মাস হয়েছে সেখানে প্রায় দুইশো মহাজের এবং সেখানে ফ্লাগ ধরে রাখার দায়িত্ব দিলেন মদিনা তখন এইবার দায়িত্ব দিয়ে আসলেন ওনার প্রতিনিধি হিসাবে ওনার আহ নাইব হিসাবে দায়িত্ব দিয়ে আসলেন শাহাদুকে ওকে তারপরে উনি বুয়াত এলাকায় আসলেন কিন্তু এসে দেখলেন যে তারা টার পেয়ে গেছে ওনার আসার খবর পেয়ে তারা ওখান থেকে জলদি করে ভেঙে রাস্তা পাল্টিয়ে অন্যদিকে চলে গিয়েছে তিনি কোন যুদ্ধ করার লাগেনি মদিনায় ফেরত চলে এসেছেন এটা হলো আরেকটি প্রস্তুতি ট্রেনিং আল্লাহ করালেন এরপরে আরেকটা বদলের আগে আরেকটা এরকম গাজবাতে তিনি গেলেন এটার নাম হচ্ছে গাজবাতুল ওসাইরা এটা তিন নম্বর গাজওয়া যেখানে স্বয়ং রসুল্লাহ নিজে অংশগ্রহণ করেছেন এটা ছিল জুমা দাল আখেরা দ্বিতীয় বছর হিজরতের ষোলো মাস পার হয়েছে গভর্নর বা দায়িত্ব দিলেন আবু সালামা ইবিনাল মাহদু মিরাজ আনহুকে এবং এবারে নবী করিম সাল সঙ্গে সাথী ছিলেন কতজন কোন কোন রেওয়ায়তে আসে একশো জন কোন কোন রেওয়ায়তে আসে দুইশো জন ওনারা সবাই ছিলেন মহাজের আনসারী কেউ ছিলেন না কিন্তু এই তিনি কাউকে ফোর্স করেননি বলছেন কে কে যাবা সঙ্গে পক্ষ থেকে আমার সঙ্গে এটাও ছিল মক্কার লোকদের বাণিজ্য কাপেলা সামের দিকে যাচ্ছে সেটাকে অ্যাটাক করা কিন্তু এই খবর তাদের কাছে পৌঁছে গিয়েছিল তখন তারা নিজেরা কয়েকদিন আগেই সেখান থেকে তারা রাস্তা ঘুরেই ফেলে এবং তারা কোন রকমের পার হয়ে চলে যায় মক্কা থেকে সিরিয়ায় পৌঁছে যায় তারা বাণিজ্য করে ঠিকমত বাণিজ্য করে আসার পথে আরেকবার তিনি টার্গেট নিলেন তাদেরকে ধরার জন্যে ওইটাই হলো বজরের যুদ্ধ হবে সেটাকে নিয়ে যেটা পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ ওই বাণিজ্য কাফেলাটাই নিরাপদে এবারে তারা স্কেপ করলো তারা চলে গেল শেরিয়ার দিকে সেখান থেকে তারা যখন বাণিজ্য যখন কাছে ফেরত আসছে কিন্তু যুদ্ধ কথা। এরপর ওখান থেকে তিনি যখন ফেরত আসছিলেন মদিনায় আসার পথে তিনি আরেকটি কবিলার সঙ্গে সন্ধি চুক্তি করলেন তারা হচ্ছে বনি মুদ লেজ এবং তাদের আশেপাশে তারা আছে ওদেরকে নিয়ে তিনি গেইন বললেন যে আমরা মদিনাবাসীদের সঙ্গে তোমাদের শান্তি চুক্তি তোমরা আমাদের মৈত্রী চুক্তি করো এবং আমাদের বিরুদ্ধে এরপরে চার নম্বর একটি ছোট গজবাতে তিনি আবার আসলেন নবী করিম সাল্লা যখন আসিরা ওসাইরা থেকে ফেরত আসলেন কয়েক রাত্র পরে কয়েকটি দিন পরেই দশ দিনের দশ দিন হবে না তার চেয়ে কম সময়ের ভিতরে ছোট থেকে যেখানে প্রাণীগুলো চড়াইতে নিয়ে যায় উঠ ছাগলের পাল যেখানে চড়ায় হঠাৎ করে সেখানে সে অ্যাটাক করতে আসলো সেটাকে মোকাবিলা করার জন্য স্বয়ং রসুল্লাহ সাল্লা সত্তর জন সাহাবিকে নিয়ে চলে গেলেন সেখানে আলী ফ্লাগ ক্যারি করার দায়িত্ব দিয়েছিলেন তিনি বাদের কাছাকাছি ওই কোরস তখন কোরস টার সেখান থেকে পালিয়ে চলে গেল আবার যে ওনার ধরার জন্য আসতেছে তখন সে পালিয়ে চলে গেল আর যুদ্ধ হলো না নবী করিম সাল্লাহাম পুনরায় ফেরার চলে আসেন মোদিনায় এটা আর কি ট্রেনিং আল্লাহ করিয়ে দিলেন এই কোরস যে ব্যক্তি অ্যাটাক করেছিল পরবর্তী পর্যায়ে কিন্তু ইসলাম গ্রহণ করে এবং তিনি ইসলাম গ্রহণ করে ভালো সাহাবী হয়ে যান এবং পরে নবী করিম সাল্লাম ওনাকে যুদ্ধজিহাদের অনেক কাজে লাগান এবং তিনি ফতে মাখার সময় অনেক শহীদ হয়ে যান এভাবে করে বেশ কয়েকটি অভিযান চলল আরেকটি অভিযান আছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মোদিনা আহ সে অভিযানটা আমরা আগামী সপ্তাহে শুনবো আব্দুল জাহাজের না এলাকায় নবী করিব একটা অভিযানে পাঠিয়েছিলেন সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লাহ আজকের ডেটটা আমরা দিয়ে অনেক কাজ যেমন করতে হয়েছে প্রতিরক্ষা যেন করতে হয়েছে বাতিলের মোকাবিলা প্রস্তুতি নিতে হয়েছে এই যে পরবর্তী পর্যায়ে বদর ওষুধে টিকতে হবে এবং সেটার জন্য ওনাদেরকে তবুকে যেতে হবে তাই যদি গিয়েছে। এইগুলোর জন্য গ্রাউন্ড তৈরি করতে হয়েছে অনেক কাজ করতে হয়েছে ওনাকে এবং আল্লাহ তালা গ্রাজুয়ালি সাহাবাদেরকে ছোটখাটো অভিযানে নিয়ে গিয়ে কিভাবে আল্লাহ ট্রেনিং দিয়েছেন তাদেরকে প্রস্তুত করেছেন কারণ ওনার রিক্রুট করে ট্রেনিং দেওয়ার এই জাতীয় সিস্টেম তো তখন দুনিয়াতে ছিল না যার ফলে আল্লাহ তালা এই কাজগুলো করিয়েছেন এখান থেকে আমরা বুঝি যে নবী করিম মিশনটা এত সহজ কোন মিশন ছিল না অনেক বড় মিশন ছিল এবং অনেক বড় প্রস্তুতি এর পিছনে করতে হয়েছে এই জন্য ইসলামের কাজ করতে হলে মানুষকে অনেক হিম্মত নিয়ে এগিয়ে আসতে হবে এবং কম্প্রিহেন্সিভ লুক কিভাবে চ্যালেঞ্জ আসতে পারে কিভাবে চ্যালেঞ্জগুলাকে মোকাবেলা করতে হবে এগুলোর জন্য চিন্তা ভাবনা প্রস্তুতি নিয়ে এগিয়ে আসা এটা আমরা এখান থেকে শিক্ষা পাই আল্লাহ তালা তফিক দান করুন